ইবনু উমার রদেলাহতাল আল্লাহন হতে বর্ণিত তিনি বলেন আমি নাবি সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি ফিতনা অর্থাৎ বিপর্যয় এদিক থেকে আসবে তিনি পূর্ব দিকে ইশারা করলেন